ামিনাম শফিলব্বসবা মহমদআ ওসাহ قالوا نشهد বসানবাহিন বসমি الله সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকর্বালমিনের যাবতীয় প্রশংসা ফকরুল আলমিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফকরবুল্লা আলম মমিনের অন্তর অবস্থাও জানেন যেমন মোনাফিকের অন্তর অবস্থা জানেন সালাত এবং সালাম নাজে হুকবেন এই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম প্রতি যার সাথে মদিনাই যেসব লোকেরা থাকার সুযোগ পেয়ে ভাগ্যবান হয়েছিল তাদেরও কত এমন হতবাঘা ছিল যারা মোনাফিকির আচরণ করেছিল তাদের নেতৃত্ব দিত আবদুল্লাবিন ওবাই মোনাফেক আমরা করব করবো সুরাতুল মোনাফেকনের এই সুরা এই আবদুল্লাবিন ওবাই মোনাফেক এবং তার সাথী সঙ্গীদের সম্পর্কেই নাজেল হয়েছে আর এই সুরাই মোনাফেকদের চরিত্র তুলে ধরা হয়েছে কিছু এছাড়াও কোরআনে কেরিমের অনেক সুরাই মোনাফিকের কথা আল্লাপাক উল্লেখ করেছেন কারণ মুনাফিক কাফের মুশ্রিকের চাইতে বেশি ক্ষতি সাধনকারী ইসলামের জন্য ইমানের জন্য সুতরাং ক্যামত পর্যন্ত প্রত্যেক মুসলিমকে এই ক্ষেত্রে সজাগ হওয়া উচিত যাতে করে তাদের সমাজে মোনাফিক নেতৃত্ব না পায় স্থান না পায় আল্লাপাক সকল মুসলিমকে যাতে করে মোনাফিকদের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন ফসির সুরায় মোনা এই সুরা নবী সাল ইসলামের মদিনার জীবনে নাজুল হয়েছে বিশেষ করে এই সুরা নাজিল হওয়ার সময়কাল হচ্ছে বানুল মুস্তালিক যার অপর নাম মরাইসির যুদ্ধ বানুল মুস্তালিক গোত্রের নাম ছিল আর সেখানে একটি কূপ ছিল কূপটির নাম মরাইসি এই থেকেই নামকরণ হয়েছে এই গাজুয়াতুল মরাইসি বা মরাইসির যুদ্ধ এই মরাইসি যুদ্ধ থেকে ফেরার পথে এই সুরা নাজিল হয় এই সুরায় এগারোটি আয়াত রয়েছে বিষয়বস্তু মুনাফিকদের সম্পর্কে আলোচনা আল্লাহের করছেন রহমানুর রাহিমিকা রসুল্লাহ হে নবী মোহাম্মদ সাল্লা সালাম তোমার কাছে যখন মুনাফিক আসবে তারা এসে বলবে না সাক্ষ্য প্রদান করছি যে নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকে রাসুল ও্লাহ আলমো ইন্না কালা রসুল আল্লাহ ভালো করেই জানেন যে নিঃসন্দেহে নবী মোহাম্মদ তুমি তার রাসুল আল্লাহ পাকে রসুল ওল্লাহয়া সাদু আর আল্লাহ এর সাথে সাথে সাক্ষ্য প্রদান করছেন যে ইনাল মোনাফেক ইন আল্লা কাজেবন ইসন্দেহে মুনাফিক কপুরা হচ্ছে মিথ্যাবাদী আল্লাহ পাক মুনাফিকদেরকে মিথ্যাবাদী বললেন কাজেবন বললেন অথচ মুনাফিকরা যে কথাটি বলেছিল কথাটা তো সত্য ছিল তাদের যে কথা সেটা হচ্ছে ইন্নাকালা রসুল উল্লাহ হেনাবি মোহাম্মদ আপনি আল্লাহ রসুল কথাটা তো সত্য ছিল এর দ্বারা বোঝা যায় যে কথা যদি সত্য হয় তবুও লোকটি মিথ্যাবাদী হইতে পারে যদি তার অন্তরে ওই কথার উপর বিশ্বাস না থাকে যে কোনো কথার ক্ষেত্রে আপনার কোনো সংবাদের ওপর নিজেই বিশ্বাস নেই আর যদি বলেন যে এইরকম সংবাদ তাহলে আপনি মিথ্যুক এই জন্য মিথ্যার সংজ্ঞায় আরবি ভাষায় বলা হয়েছে যে মিথ্যা কথা ওই কথাটি যেই কথাটি যে বলে সে যদি সেটা বিশ্বাস না করে সেটি হচ্ছে মিথ্যা কথা সেটা মিথ্যা কথা অর্থাৎ সে হচ্ছে মিথ্যুক আল্লাহ পাক এদেরকে মিথ্যাবাদী বলে উল্লেখ করলেন তারপরে আল্লাহ বলছেন ইত্তা খাজু আইমা আহম জুন মিথ্যাবাদী তো এরা আবার মুসলিম কেন হইল ক্যালিমা কেন পড়ল এরা নামাজ কেন পড়ে এরা জাকাত দিয়ে থাকে আবদুল্লা বলছে আমি জাকাতো দিই জাকাতো দিত অনেক সময় যেত ই মরাইশের যুদ্ধে গিয়েছিল সাথে ছিল রাসুল্লাহ সালামের সাথে আল্লাহবর জবাব বলছেন ইত্তা খাজু আইমানহমদুন্না তারা তাদের শপথকে ঢাল স্বরূপ গ্রহণ করেছে তারা এই শপথকে এক শপথ হচ্ছে কসম করা কসম করে করে এসে এই যে এইখানে কসম ইন্নাকালা রাসুল্লাহ এখানে কসম উজ্জ্ব আছে যে আল্লাহর শপথ করে বলছি যে আপনি নিঃসন্দেহ আল্লাহ ফাঁকে রসুল কসম করে তারা এই শাহাদাত দিত আর তারপরে যখন তাদের কোনো দোষ ত্রুটি ধরা পড়তো যে চক্রান্ত করছে ইসলামের বিরুদ্ধে বলেছে রসুল্লাহ সার বিরুদ্ধে বলেছে সাহেকের বিরুদ্ধে বলছে এই এরকম কেন বললে তখন তারা কসম করে অস্বীকার করিয়ে এই মর্মে ওই মরাইশির যুদ্ধে যে কূপের কাছে একটা ঘটনা ঘটে যায় এক মহাজের এক আনসারিতে একটু পানি নিয়ে ঝগড়া হয়ে যায় মহাজে আনসারিকে মেরে দেয় যেটা ছিল আবদুল্লাবিনের গোত্রের কিন্তু সে মুসলিম ছিল আর এই আবদুল্লাবিন মোনাফেক যে মোনাফেকদের নেতৃত্ব দিত এই ঝগড়া পরিপ্রেক্ষিতে এই মোনাফেক আবদুল্লা বিন ওবাই বলে উঠলো যে দেখো দেখো এই তোমরাই এদেরকে জায়গায় দিয়েছ এ মহাজের এসে দেখো তোমাদেরকে মারছে আর একটা আরবি প্রবাদ বলেছিলাম কালবাকলক যে তোমার কুকুরকে অথবা তোমার হিংস্র পশুকে তুমি খাওয়া খাই মোটা করো একদিন তোমাকে খেয়ে নিবে তো এদের উদাহরণ হচ্ছে এরকম এই ভাষা ব্যবহার করেছিল রাসুল উল্লাহাল্লাম আর মহাজেরিন সাহাবাহিকামদের সম্পর্কে আর তার সাথে সাথে বলেছিল যে চলো ঠিক আছে মারলো আমার বংশের লোককে মদিনা ফিরে গিয়ে লাইখ রেজান্নাল আজ মিনাল আজাল যে সম্মানী আমরা সম্মানী আর এরা হচ্ছে লাঞ্ছিত সব হিন লোক এরা এসছে কোথা থেকে বিদেশি লোক এরা এসে এখানে যায় কেন এখানে এরা এসে আমাদেরকে মারবে ওদেরকে বের করে দেবো রাখবো না মদিনায় সব কথা বলেছিল জায়দ ইবিন আরকাম রাজিয়া আল্লাহ তালহানোর যুবক সাহেব একটা যুবক ছেলে কথাটা শুনে নিয়েছিলেন শোনার পরে চাচাকে বললেন ওর চাচা মুরব্বী মানুষ বললেন চাচা রাসুল্লাহ সাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে দিলেন রাসুলুল্লাহ সালাম এই সফরেই ইমিন ও বাইকে ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি এরকম কথা বলেছো কসম করে বলে জন্য কথা বলি আল্লাপাক এই ক্ষেত্রে আর এই কালিমা পড়াটাও তাদের শপথ যে কালিমা পড়ে আত্মরক্ষা করব তাহলে মদিনে বসবাস করব। মদিনা থেকে বিতাড়িত হবো না এহুদিনে যেমন বিতাড়িত আর দুনিয়ার স্বার্থগুলি হাসিল করব নিজ পরিবার পরিজনকে সুরক্ষিত করব দুনিয়া আর তারা এটাকে ঢাল হিসাবে ব্যবহার করে ফাসাদ্দু আনসাবিল্লা সুতরাং এরা নিজেকেও আল্লাহ রাস্তায় চলতে বাধা দিয়েছে অন্যদেরকেও চলতে বাধা দিয়েছে এই মুনাফিকদের কারণে অনেকে মোনাফেক হয়েছে এই মুনাফিক নেতার কারণে বহু লোক মোনাফেক যে নবী সালামের সাথে থাকছে তারপরে এই এইরকম এরা আমাদের সাথে মিলে আছে তার মানে কেমন ভালো মানুষের সাথী যদি খারাপ হয় তো অনেকে সন্দেহান হয়ে যাবে সুতরাং এটাও আল্লাহর রাস্তায় অনেক লোকের ইসলাম গ্রহণের বাধা আল্লাহ এরা কতই না মন্দ কাজ করতো এরা তো এইরকম চরিত্রে ছিল যে এরা ইমান নিয়ে এসেছিল কালিমা পড়েছিল তোমা কাফারু আর কুফরিও করেছিল অন্তরে কুফরি লুকাইতেছিল কুফরী কখনো কখনো প্রকাশ পেয়ে যেত তাদের আচার আচরণে ফাতুবি আল্লাহম সুতরাং তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে এমনিতে একজন ভালো মানুষ অন্তরে সততা আছে আল্লাহ রাস্তায় চলতে চায় পরকালের মুক্তি চাই আল্লাহ সন্তুষ্টি কামনা করে কখন আল্লাহাক যাহান নামে ঠেলে দেবেন না এই জন্য বলেছেন যে ব্যক্তি পর পর তিন জুমার ছেড়ে দেয় তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেয় মান তারা কাছে তাহাও নানো অবহেলা করে যদি কেউ ছাড়ে কোন ওজরে না সফরের ওজোর আরো যদি বেধির ওজোর ইত্যাদি ওজোর ওজন না অবহেলা করে যদি কেউ তিন জুমা ছেড়ে দেয় আল্লাহাক তার অন্তরে মোহর লাগিয়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহাক এমনিতে লাগান না এই জমা ছাড়ার অপরাধে এখানে এদের মুনাফে আর কুফুরীর অপরাধে আল্লাহাক তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন কারণ আল্লাপাক সৃষ্টিকর্তা মোহরের মালিক আল্লাহ অন্তরের মালিক আল্লাহ সুতরাং তারা বুঝে না ওই যারা আজসা মোহামাই আকুল এই আবদুল্লা বিন ওবাই মোনাফেকের সম্পর্কে বলা হচ্ছে তার শারীরিক গঠন অত্যন্ত সুন্দর খুব লম্বা মানুষ আর শরীর স্বাস্থ্যওয়ালা মানুষ আর তার সাথে সাথে ভাষা ক্ষোভ মিষ্টি ভাষা বাকপটু বক্তা এই দুটো গুণ তার মধ্যে ছিল আল্লাহ বলছেন ওয়াইজ আর আই তাহম তুজা মহম হে নবী তুমি যদি এদেরকে দেখো এদের নেতা আবদুল্লাবিনবাইকে আর স্বাতি সঙ্গীদেরকে সকলে সম্পর্কে আল্লাহ বলছেন আর বিশেষ করে এই নেতা সম্পর্কে এই আয়াত আয়াতনাজুল হেসে মোনাফিকদের যে নেতা ওয়াইজ আর আই তাহম যখন তাদেরকে দেখবে এত সুন্দর কথা বলে আর এত বাকপটু মিষ্টি ভাষায় কে কথা বলে শুনতে ভালো লাগে তো কথা খুব মিষ্টি আর দুষ্ট লোকের মিষ্টি কথা এই মনে আবদুল্লাহ ওই রকম ছিল ওর সম্পর্কে আল্লাহ বলছেন তাহলে এই লোকেরা মুনাফিক আর বিশেষ করে এই মুনাফিকদের মানে হেলান লাগানো হয় তো আল্লাহ বলছেন এমন কাঠের মতো যেই কাঠ ঠেস দেওয়া আছে বা হেলান দেওয়া আছে ঠেঁস দেওয়া আছে দেয়ালে অর্থাৎ যেই কাঠ এটা দেয়ালে নিজের কাণ্ডের ওপর খাড়া নেই গাছ নয় মানে কাঠটা একটা দেয়ালে ঠেস দেওয়া আছে এই কাট যেমন দেখতে তো সুন্দর লাগে কাঠ তো ভালো গাছের যদি দেখতে সুন্দর লাগে কিন্তু এতে কোনো প্রাণ নেই এতে কোনো প্রাণ নাই ঠিক তেমনই এই আবদুল্লাহ বিন ওবাই মোনাফিক ওর কথাও খুব সুন্দর লাগে ওর বডিটা দেখেও সুন্দর লাগে কিন্তু ওতে প্রাণ নেই ইমানবিহীন তৌহদবিহীন আল্লাহ বলছেন ইয়াহসাবুনা আকুল্লা সাইহাতিন আলিহিম আর মোনাফেকদের আর এক চরিত্র হচ্ছে যে প্রত্যেকটি সরগোলকে তাদের বিরুদ্ধে চিন্তা করে ধারণা করে একটু যদি কোথাও সরগোল হয় তখন চোরের মন পুলিশ পুলিশ ইয়াহসাবু সাইহা করান আয়াতটি আজকাল আরবদের মধ্যে প্রবাদ হিসাব ব্যবহার হয় যদি কি অপরাধ করে আর অপরাধ করার পরে একটু কোথাও আওয়াজ শোনে অথবা দেখছে দুইজন কোন কথা বলছে আর আমার সম্পর্কে মনে বলছে কারণ একটা অপরাধ করেছে ওর ভিতর তো মানে পাল্পিটিশন করছে আল্লাহ পাক তাই বলছেন ইহাসাবু না এ মোনাফিকরা প্রত্যেকটি সরগলকে তাদের বিরুদ্ধে মনে করে হয়তো অন্য কথা চলছে কিন্তু মনে করছে যে আমাদের সম্পর্কে আলোচনা হচ্ছে আল্লাহ সতর্ক করে এই মোনাফিকরাই হচ্ছে সত্যিকার শত্রু দুশ্মন সাবদান মুসলিমরা শুনে রাও মোনাফিকরাই হোমুল আদু এরাই হচ্ছে শত্রু যারা মমিন মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে ইসলামী শিক্ষার বিরুদ্ধে। কোরআনের বিরুদ্ধে মাদ্রাসের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে ইসলামিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসলাম প্রচারের বিরুদ্ধে যারা তৎপর হয়ে রয়েছে ইসলামের ক্ষতি সাধন করে থাকে তাদের থেকে সতর্ক সাবধান হয়ে যাও হে নবী মোহাম্মদ সাল্লা হে নবী রত রাহাত আল্লাহকে এদের সর্বনাশ করুন আল্লাহাক কিয়মত পর্যন্ত এই আয়াত রেখে দিয়েছেন বদু আয়াত আল্লাহ মোনাফেকদেরকে ধ্বংস করুন কোন দিকে তারা ফিরে যাচ্ছে রাসুলকে পেয়েও তারা ধন্য না বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 ترو هي وصارا جمعا اوتا تيقي যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ছিল কাজের এবিএম দিবেন মুজফার বিন্টার মুহাম্মদ লাবার বিনার হুসেন্লাহ খান মাদানি আব্দুর রাজা পৌঁছিয়ে দেবে কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ আমরা আল্লাহের সাদ করে আল্লাহ পাকের স্বাদ করেছেন যে ওয়াই জাকিল আল্লাহম তালাউ যখন এই মুনাফিকদেরকে বলা হয়তো যে তা আলাুল্লাহ আল্লাপের রসুল সাল্লা তোমাদের জন্য আল্লাহের কাছে ক্ষমা চাইবেন মার্জনা কামনা করবেন যে আল্লাহ আমার এই সাথীগুলিকে মাফ করে দাও এরা ভুল করেছে এরা অন্যায় কথা বলেছে মহার্জারিনদের সম্পর্কে রসুল সম্পর্কে বেয়াদি করেছে এই এইরকমই ক্যামত পর্যন্ত মুনাফিকদেরকে যদি আল্লাহর দিনের দিকে ডাকা হয় যে ভুলটা স্বীকার করে নেন হ্যাঁ আল্লাপাক যে যদি রসুল্লাহ সাল্লা তাদের জন্য ইস্তির ফার করে দিবেন আল্লাহর কাছে যে আল্লাহ এদেরকে মাফ করে দেয় এই জন্য ডাকা হয় তাদেরকে আল্লাহ রৌসাহ তো তারা তাদের মাথাটা ফিরিয়ে নেয় একজন এই আবদুল্লাহাই যে এই যে সফরে উল্টো কথা বলছিল ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যে এদেরকে তাড়িয়ে সামনে তো একজন গিয়ে ওদের বংশের ভালো মম্মিন গিয়ে বললো যে চলো আল্লাহ রসুল কাছে গিয়ে মাফ চিয়েও আমি আল্লাহ রসুলকে বলো যে আল্লাহর কাছে একটু মাফ চান আল্লাহজন আমাকে মাফ করে দেন বুঝছে আবার ওর কাছে মানে ওকে সে করতে হবে না এই ভাষাটা আবার ব্যবহার করেছিল যে তোমরা বললে যে কলেমা পড়ো কলেমা পড়লাম তোমার বললে যে নামাজ পড়ো নামাজও পড়লাম তোমার বললে যে না জাকাতো নবীকে দাও জাকাতো দিলাম মোহাম্মদকে রোজাও রাখলাম আর এই যে জিহাদু এসছি আর আজকে আবার সেজ দা না ওর কাছে গিয়ে বলো যে ভুল করেছি এটা হবে না আমাদের আল্লাহ ওই কথা এখানে বলেছেন ওর আই তহম ইয়াসুদ্দুন অহম মুস্তাক ভেরুন এবং তাদেরকে দেখবে এই মোনাফেকদেরকে মোনাফেকদের নেতাকে ইয়াসুদ্দুন তারা বাধা সৃষ্টি করছে নিজেকেও। আস্তাক্তা আসলে ছিল আস্তাক এই আলিফটা হচ্ছে আল্লাহর কাছে মার্জনা করো হে নবী অথবা নাই করো দুটোই সমান আল্লাহ মাফ করবেন না বলছেন আল্লাহ আল্লাহম কখনো আল্লাহ এই ইবনবাই মোনাফিক আর এর সাথীর সঙ্গী যারা মুদিন এই মুনাফিক এদেরকে কখনও আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ এদেরকে অন্তর তিরিয়ে আর দেবেন না ইমান ইসলামের দিকে সুতরাং এদের মাফ হবে না ইন আল্লাহ আল্লাহ ইহাদিল কৌমল ফাসিন কারণ আল্লাহ ফকরবুল আলমিন পাপাচারী জাতিকে হদায়ত করেন না পাপাচার সবচেয়ে বড় পাপাচার হচ্ছে কুফুরি সিরক এই জন্য আল্লাহ ফাঁসে বলেছেন ফাঁসে মানে শুধু এই নয় যে তার ইমান ছিল হ্যাঁ ফাঁসে এগুলো হচ্ছে ছোট ফাঁসে যারা কাবিরা গুনায় লিপ্ত থাকে বিরুদ্ধাচারণ না ফারমনি করে আর সবচেয়ে বড় ফাঁসেক হচ্ছে কাফের মুশেক মোনাফেক হোমিন এরাই বলে থাকে রাসুলিল্লা রাসুল্লাহর সাথে যারা আছে এদের জন্য একটি পয়সাও বাই করবে না এই মোনাফিক আবদুল্লাহ বিন ও সাথী সঙ্গীদের বললো মোদিনা গিয়ে একটা পয়সা দিবে না মহাজের নতুন হতে খেতে দিবেন এদের যখন না দিবে খেতে আর মোদিনের না খেয়ে আর কয়দিন থাকবে তখন এরা পালিয়ে যাবে অথচ মোনাফে কে জেনে রাখা উচিত যে আসমানসমূহ আর জমিনের ভান্ডার আল্লাহর হাতে রয়েছে হাল্লা রিজিক দাদা তোমার মহাজেন তবে মোনাফিকরা হচ্ছে নির্বোধ বুঝে না এরা এ কলু না আরো তারা বলতো এই মুনাফিকরা মদিনা যদি আমরা ফিরে যাই এই যুদ্ধ থেকে তো বানুল মুস্তালিক যে সম্মানিত অধিক ব্যক্তিকে মদিনা থেকে বের করে দেবে অর্থাৎ অধিক সম্মানিত আমি আব্দুল্লাবিন ওবাই আর আমার সাথী সঙ্গীরা আর অধিক লাঞ্ছিত মোহাম্মদ রসুল্লাহ আর তার সাথী সঙ্গীরা এদেরকে তাড়িয়ে দেবো মদিনায় রাখবো না আল্লাহ বলছেন যে ইজত মালিক তোমরা ইজতো আল্লাহর ইজ্জত মালিক আল্লাহ আল্লাহ আজিজ সর্বজয় ওয়ালি রসুলহি আর ইজ্জত আল্লাহ পাকে রসুলকে আল্লাহ পাকে দিয়ে থাকেন আর যারা ইমানদার বিশ্বাসী তাদেরকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়ে থাকেন মুনাফিক আল্লাহ ইয়া আলামুন তবে মুনাফিকরা এরা কিছু জানে না যার ফলে এরকম অন্যায় কথা বলে লা হকুম আমি হে ইমানদার মানুষেরা এখন আল্লাহাক এতক্ষণ মুনাফিকদের কথা হইল আর এখানে দেখো মুনাফিকরা যেমন মেতে উঠেছে যার ফলে সম্পর্কে না। সত্য এটা জানার এবং মানারই চেষ্টা করলো না কোরআনে কেরি ওহি সত্য এটা জানার মানার চেষ্টাই করলো না ওদের রাস্তা আবার ধরিও না তোমরা অন্য রাস্তা ধরো সোজা রাস্তা সেরাতে মুস্তাকিম ধরো তোমাদেরকে আবার দুনিয়ার ধন সম্পদ আর সন্তান সন্ততি যেন আল্লাহর রাস্তা থেকে গাফিল না করে জন্য ব্যস্ত না করে অথবা গাফিল না করে ধনসম্পদ আর তোমাদের সন্তান সন্ততি আহ মধ্যে ছেলে মেয়ে দুটোই সামিল ওদের বহু তোমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন ধনসম্পদ, দুনিয়ার যে সব সামগ্রী রয়েছে এগুলির কারণে তোমরা মশগুল হয়ে যেয়ে না গাফিল হয়ে যেয়েও না আনজিকির আল্লাহ পাকের স্মরণ থেকে আল্লাহ ফাকের জিকির কী আল্লাহ জিকির প্রথম হচ্ছে আল কোরআন ইন্নাজালনা জিকিরা কোরআনের বহু আয়াত আল্লাহ পাক কোরআন জিকির বলেছেন এ আয়াতও বলেছেন জিকরুন মুবারক আল্লা বলেছেন মুবারক বলেছেন তোমার জন্য আরবদের জন্য তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আল কোরআন সম্পর্কে যে কোরআনের সাথে কি আচরণ করেছিল তো জিকির আল্লাহ কোরআানে বহু জায়গায় কোরআনকে জিক্র বলেছেন এই আল্লাহর জিকির মানে কোরআনী বিধান থেকে আর আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ অন্তরে স্মরণ রাখা যাতে করে আপনি গোনামুক্ত থাকেন ঘরে বাইরে মসজিদে সব জায়গায় যেন আপনি ভালো মানুষ হয়ে থাকেন আর আল্লাহ ফাঁকের জিকির আজকার এছাড়া নামাজ আল্লাহর জিকির থেকে যেন গাফেল না করে দুনিয়া নিয়ে এত মেতে উঠলে ব্যবসা বাণিজ্য যে আর ছেলে মেয়ে মেয়ের সাথে যে নামাজ ছেড়ে দিচ্ছ নামাজ ছুটে যাচ্ছে ঘুমের কারণে ফজর ছুটে যাচ্ছে এরকম না হয় ধন সম্পদ নিদ্রা এসব আল্লাহর জিকির থেকে নামাজ থেকে এইরকমই হজ হ্যাঁ চাকরির জন্য হ্যাঁ রিটায়ার্ড হবো তখন হজ ছেলে মেয়ে আর মেয়ে গুলি বিয়ে দিতে মেয়ের বিয়ে দিব তারপর হজে যাবো জিকির হচ্ছে হজ আল্লাহর জিকির থেকে তোমার মেয়ের বিবাহ দেওয়ার জন্য না করে দেয় তোমার চাকরি করার জন্য সকাল বিকাল জিকে রাজকার হবে ঘুমের আগে জিকে রাজকার হবে বাথরুমে যাওয়ার সব জিকির সব গাড়িতে বসছেন জিকির নেই নতুন জায়গায় জি রাজ নেই আপনি খাওয়া দাওয়া বিসমিল্লাহ নেই খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ নেই কোনো জিকির নেই আপনার এইরকম যাতে না হয় এইরকম গাফেল হবে না অমাইয়া ফালদা আলেক আর যারা এইরকম কাজ করবে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় ফাউল্লা ইকমাল খাসের হচ্ছে ক্ষতিগ্রস্ত তো আল্লাহর জিকির ছাড়লে আল্লাহর ক্ষতি নেই আল্লাহ পাকের স্মরণ ছেড়ে দাও কোরআনী জীবন ছেড়ে দাও ফরোজ অজাবাদ ছেড়ে দাও আর যদি সন্নত মুস্তাহ জিকির আজগার ছেড়ে দাও সারাদিন চলে গেল একবার আল্লাহর নাম নেননি একবার অন্তর আল্লাহর ভয় আসেনি একবারও চিন্তা করেনি যে কখন যে মত চলে আসে তা আল্লাহর জিকির থেকে একবার গাফেল জীবন অচেতন অবস্থা আপনার ইমানি চেতনা কোথায় আপনার এইরকম হলে আপনারাই হবেন ক্ষতিগ্রস্ত মত তোমাদের কোনো কারো কাছে মৃত্যুর পরোয়ানা আসার পূর্বে মত আসার আগে কারণ মতের পরে আর ছেলে দান করবে করবে না তাদের ওপর দায়িত্ব দিয়ে না নিজেই করে যাও কিছু মতের আগে প্রতি বছর জাকাত দিয়ে যাও মতের আগেই তুমি তোমার সম্বাল আখেরাতের জন্য গ্রহণ করো অপর রাস্তা ভরসা করিও না ফায়াকুল যখন মত চলে আসে তখন ওই মমূর্ষ ব্যক্তি মতের ফেরিস্তাদেরকে আল্লাহর আজাবের ফেরিস্তাদেরকে দেখে নেই গোনাগার ব্যক্তি তখন বলে রব্বে হে আমার প্রতিপালক লাউলা আখার তানি এলা জালিন করিব আপনি যদি একটু আমাকে অবসর দিতেন অবসর দিতেন এজালিনের জন্য আর নে লোকদের সৎ দলে সামিল হয়ে যাবা ভালো মানুষ হয়ে যাব এই আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষ করে যে আল্লাহ সময় পার করে দিচ্ছ অবহলে আল্লাহ একটু সময় দেন কখনো ছাড় দেবেন না বা অবসর দেবেন না আল্লাহ খাবির মাতামালুন আল্লাহ পাক রব্বুল আলমে তোমাদের কর্ম সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এই মর্মে কোরআন একাধিক আয়ত রয়েছে যে মতের সময় আকাঙ্ক্ষা করবে ফিরে আসা আর আবার বিচার দিবসে ক্যামতে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে আবার তৃতীয় সময় জাহান নামে জ্বলতে থাকবে আর আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বের যে উন রব্বের আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও বললো রব্বা না আফসর আল্লাহ দেখে নিলাম কেমতের আজব দেখে নিছি আল্লাহ জাহান নামের আজাব দেখে নিছি আল্লাহ মতের ফেরিস্তা মালাকোল মতকে দেখে নিয়েছি আজাবের ফেরস্তা বলছে এই খবিসা বেরো বেরো দেখে নিয়েছি আবসরনা ওয়াসা মানা নিয়েছি ফারজে না আল্লাহ ফিরিয়ে দাও না মালস আলে ভালো কাজ করে আসবো আল্লাহ ফাক যেন না হবে না আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে আখেরতে কে লক্ষ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন আর আখেরাতকে এক নম্বরে রাখার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আখেরাতে পূর্ণ মাত্রায় তার নিয়ামত দান করেন দুনিয়াতেও আল্লাহফাক যেন বঞ্চিত না করেন Why should all Áttuna make God aiden, and everywhere? Do you think that Sinenını really Leonard Trudy baraha? Do you know one and the path of Prec肉? God, let us pray to thee, O verse of joy, and life is a praid. Surely our God, live, will be well. Salā们u no birds, through the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 তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ चोखी कुफलवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेल दे पीट टी रास्त उदाहरण शान जी बृद्धि पाए प्रत्येक